ইয়াহ ইয়াহ আল মচিনী রহমতুল্লাহ আল্লাহ হতে বর্ণিত জনক ব্যক্তি আবদুল্লাহ তিনি আমর রাজি আলুকে দাদা জিজ্ঞাসা করলো আপনি কি আমাদেরকে দেখাতে পারেন কিভাবে আল্লাহ রাসুল সাল্লাম অজু করতেন আবদুল্লাহ হিবনু জায়দ রাজি আল্লাহ আল্লু বললেন হ্যাঁ অতঃপর তিনি পানি আনালেন হাতের উপর সেই পানি ঢেলে দুবার তার হাত ধুলেন তারপর কুলি করলেন এবং তিনবার নাকে পানি দিয়ে নাক ঝাড়লেন অতপর চেহারা তিনবার ধুলেন তারপর দু হাত কোনোই পর্যন্ত দুবার করে ধুলেন তারপর দু হাত দিয়ে মাথা মাস করলেন অর্থাৎ হাত দুটি সামনে এবং পেছনে নিলেন মাথার সম্মুখ ভাগ থেকে শুরু করে উভয় হাত পেছনের চুলের শেষ পর্যন্ত নিলেন তারপর আবার যেখান থেকে শুরু করেছিলেন সেখানেই ফিরিয়ে আনলেন তারপর দুপা ধুলেন